ইদুল আলঈ তু জলহামদুলিল্লাহ আজকে আমাদের তার শুরু হচ্ছে সূরা আন্না খালের শুরু থেকে সুরা আর নাহাল কোরআন চোদ্দতম পাড়ায় এই সুরা নাম হয়েছে সুরা আর নাহাল এবং এই সুরাটি আসলে অবতীর্ণ হয়েছে মাক্কী সুরা এবং এই সুরার নাম নাহাল কেন হয়েছে নাহাল শব্দের অর্থ কি নাহাল শব্দের অর্থ মৌমাসি মৌমাসি এমন একটা জিনিস হয়ে গেল এটার এত গুরুত্ব এর জন্য একটা সুরার নামকরণ হয়ে যাবে যে কি আল্লাহ। সিস্টেম সুহান ছোট্ট মৌমাসীর পোকার মত এই জিনিস এটা থেকে আল্লাহ কি জিনিস বের করেন সুহান আল্লাহ কত দামি জিনিস বলেন তো ফি হে শিফা নাস মানুষের জন্য আল্লাহ শিফা রেখেছেন এবং এই শিফার বিস্তারিত আলোচনা আমরা শুনবো ইনশা আল্লাহ আয়াত যখন আসে বিষয়গুলো হচ্ছে যেহেতু জানা আছে উলিয়া আল্লাহ তালা তহিদের বিষয়ে ওয়াহি সালা নবুতের বিষয় হাসর ময়দানে মানুষের পুনরুত্থানের বিষয় এগুলো মূল বিষয় মূল প্রতিপাদ্য বিষয়ক মক্কি সুন্দর সবগুলো এখানে আছে এছাড়া ইসুমে আল্লাহ তারা নিজের তহিদ সৃষ্টির অনেক প্রমাণ মানুষের কাছে পেশ করেছেন সৃষ্টির বিভিন্ন উদাহরণ দিয়েছেন পাহাড় পর্বত পানি ম্যাঘ বৃষ্টি বিভিন্ন রকমের ফল ফলাদি শস্য ইত্যাদির এক্সাম্পল দিয়েছেন সাগরের বুকে কিভাবে নৌকাগুলো জাহাজগুলো নিরাপত্তা সহকারে চলে এবং ভেসে বেড়ায় এভাবে করে আল্লাহ তালা অনেক প্রাকৃতিক নিজস্ব তুলে ধরেছেন মানুষ জন্য সৃষ্টি দেখে সৃষ্টির কর্তার দিকে একটু নজর দেয় তার দিকে আসে তার হুকুম মানে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই আছে আল্লাহ তালার এই তহিদের কথা এবং প্রথম যে আয়াত নাজির হয়েছে এই সুরার বিষয়ে বলা হয়েছে শান বা কোন একটা কোনো কোন আয়াতের কোন কোনো সুরার সুস্পষ্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকে একটা ঘটনা থাকে ওই উপলক্ষে সুরাটি নাজিল হয় এই উপলক্ষটাকে বলে শানজুল অথবা সববুল এই হাদিফের বা এই আয়াতের এই সুরার প্রথম আয়াতগুলোর ব্যাপারে এসেছে যে আতরুল্লাহ আল্লাহ তালার হুকুম এসেছে তোমরা তাহা করো না কি হুকুম এসেছে সে হলো অন্য আয়াতে অন্য সুরা সুর আল কামর এবং আল্লাহ তালা বলেছিলেন কামর কেমতের সময় খুব কাছে এসে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে নবীকার প্রমাণ মৌজাদা দেখানোর জন্য কাফিরা বলেছিল তুমি যদি হও নবী হও তাহলে মৌজেদা দেখাও যে এই চন্দ্রকে তোমার হাতের ইশারায় দুই টুকরা করে ফেল তিনি ইশারা করলেন দুই টুকরা হয়ে গেল দুই দিকে চলে গেল আবার এসে জোড়া লেগে গুলো তারা দেখতে পেল তো তখন তারা ইমান আনার কথা ছিল তারা কিমান এনেছিল তারা কি বলল এটা জাদুর খেল দেখিয়েছে আরকি তো সেই আয়াতে বলা হয়েছিল ইতরাবাতি শাহ কেয়ামত একদম কাছাকাছি হয়ে গেছে এখন কাফেররা বলল এই খবর পেয়ে এমনি আব্বাস বর্ণনা করেছেন এই আয়াত যখন নাজিল হয়েছিল কালাল কুফার বাদ হুমলে বা একে অপরকে বললো ইন্না মুহাম্মদ কেমাক ইত মহাম্ম বলে দিয়েছে কে আমার নাকি একদম কাছে এসে গেছে মা তোমরা এখন তার কথা হয় তো কিছুদিন একটু আমরা ইয়া করি কেয়ারফুল থাকি কোন কোন জিনিস একটু বাদ দিই এখন হঠাৎ করে কে আমার যদি চলে আসে এরকম হয়েই যায় তাহলে তো ধরা পড়ে গেলাম তো একটু সোজা চলি কয়েকটা দিন দেখি তার কে আমার আসে কিনা তো যখন বেশ কয়েকদিন চলে গেল এখন তারা বলে তোমার এই সমস্ত থ্রেট আমাদেরকে দেওয়া ভয় দেখানো এইগুলো মনে হয় তুমি খামাকা ভুয়া কথা বলছো এগুলো হবে তবে না আমরা আমাদের গতিতেই চলতে থাকি কাজেই এগুলো বলে আমাদেরকে লাভ হবে না তখন আল্লাহ আল্লাহতালা আয়াত নাজুল করে দিলেন এই সুরাটার প্রথম আয়াতটি শুরুতে আল্লাহর হুকুম এসে গেছে এসে যাচ্ছে তোমরা খুব তাড়াহুড়া করো না তো এখন এসে যাচ্ছে এসে গেছে বললে তো মনে হয় যেন আরো আগেই আসার কথা ছিল এখন তো পনেরোশ বছর হয়ে গেল এখনো তো আসলো না তো এখন এত কাছে হলো কেমনি এখানে কয়েকটি বিষয় আছে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কেয়ামতের সময় নবী করিম সালাম থেকে উনি আসাটাই কেয়ামতের একটা লক্ষণ শুরু হয়ে গেছে তাই না কাছ থেকে কেয়ামত হওয়া পর্যন্ত সময়টা অনেক কম ওনার আগ থেকে পৃথিবীর সৃষ্টির শুরু হিসাব করতে গেলে অনেক বেশি তার এক্সাম্পল দিয়েছিলাম আমরা বা হাদিস থেকে যে সকাল থেকে আসর পর্যন্ত সময়টা হলো নবী করিম সাল্লের পূর্ববর্তী সময় এবং পৃথিবীর ইতিহাসের সময় ওনার পর থেকে ক্যামত পর্যন্ত হল আসর থেকে পর্যন্ত তাহলে সময় এদিকে অনেক কম সাইজ লম্বা কিন্তু পূর্বের তুলনায় অনুসারে কেমত আসার সময় আগের তুলনায় অনেক কাছাকাছি এসেছে এটা একটা জিনিস আমরা কনফার্ম করি আমাদের নরসটাকে তারপর দুই নম্বর হচ্ছে আতা আমরুল্লাহ আল্লাহর হুকুম এসে গেছে অনেক সময় মানুষ যেটা একদম ঘটে যাবে নিশ্চিত করার জন্য একটা ইনফিউচার ঘটবে এটা কনফার্ম করার জন্য কিন্তু মানুষ অতীতকাল ব্যবহার করে যেমন একজনে পরীক্ষা দিয়েছে তো কেমন রেজাল্ট করি পরীক্ষা কারণ নাই বলে না এরকম এটা কনফার্ম করার জন্য কথা এরকম একটা মানুষের মধ্যে প্রচলিত আছে যেটা কনফার্ম হবে শিওরলি ঘটবে এটাকে পাস টেন্স অতীতকাল ব্যবহার করা হয় তো নিশ্চিত হবে কোনো সন্দেহ নাই আল আল্লাহ এসে গেছে তার মানে আসে এসে যাবে নিশ্চয়ই কোন সন্দেহ নেই তোমরা খুব তো শোভা না হুয়া তাল আমা ইকুন আল্লাহ তালা মুদে কে তৌহিদের দিকে ডাকছেন যে আল্লাহ রব আলমিন কত পবিত্র কত উর্ধে তার স্থান ওই সমস্ত শরীর থেকে যেগুলোকে তারা শরিক বানিয়ে নিয়েছে তারা শরিক বানিয়ে নিয়েছে মানে ইব্বাইক্লা শরিক আলাকা লাভ আল্লাহমাইক লাক এইটা আমাদের তালবিহা যাতে হইলে তালবিহ তাদের তখন তালবিহিম আল্লাহটাকে তারা একটি চেঞ্জ করলো লাভ লা লাভ লাখা ইল্লা বলে যে ইল্লা আপনি ইল্লা শরিকা আখা তালে নিকাউকু যে আপনি নিজের জন্য যে কিছু শরিক বানিয়ে নিয়েছেন এগুলো ছাড়া আর কোনো শরিক আপনার নাই লাখ এলাকা ইল্লা শরিক হু এলাকা আপনার কোনও করতে করতে আসে ওমরা হজ করতো ইত্যাদি আর তা আল্লা তাল্লাহ বলছেন সব তিনি কত পবিত্র কত আলা কত উঁচু কত উর্ধে আম্মা ইসিক যা কিছু তারা শরিক করে আল্লাহ ব্যাপারে তিনি নাজিল করেন ফেরেস তাকে বীরু হের সহকারে নাজিল করেন এই রুহের কি অর্থ এই রুহের অর্থ হয়েছে এখানে ওয়াহি আমরা রুহের একটা জানি মানুষের রুহ আসে এই একটা রুফ আবার জিব্রাহ আল্লাহকে আল্লাহ রুফ বলেছেন আরেকটি অর্থে এসেছে আবার রুফ অর্থাৎ দিনের মধ্যে যার দিন নাই ইমান নাই আল্লাহ তাদেরকে বলেছেন মাই তারা জীবন্ত নয় জীবন্ত থেকেও তারা মুর্দা এই আল্লাহ তালা বলেছেন যে এরা তো মাইতের মতো কাফের মতাবেন কেমন আল্লাহ করা রুহ নেই বলতে গেলে তো আল্লাহ তালা যে মাধ্যমে রুহ দেন আসল জিনিস আমাদেরকে সন্ধান দেন আমাদের জীবনের আসল উদ্দেশ্য আমরা আবিষ্কার করি ওমা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদুন এই জিনিস এই রুহের মাধ্যমে ওয়াহির মাধ্যমে আমাদের কাছে নবী করি ইম সাল নিজস্ব কোন বানানোর জিনিস নয় উনি নিজে ক্লেম করেননি আল্লাহ তালা পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন কাকে আল্লাহ তালা এখন ওয়াহি দিয়ে পাঠাবেন এটা তো আল্লাহ তালা চুজ করেন মানুষের নিজস্ব কেউ চাইলেই তাকে বানানো হবে না আমরা সিরতের মধ্যে পড়ে গিয়েছিলাম মধ্যে সাল্লা নবুয় পাওয়ার আগে কয়েকজন ভালো মানুষ ছিল মানুষকে দিন বুঝাত এই সিরেকের মধ্যে কোন ফায়দা নেই তাদের কেউ কেউ মারাও গিয়েছেন রসুল্লাহ সাল্লা নবুয় পাওয়ার আগে দুই একজন বেঁচে ছিলেন তাদের দুই একজন আবার ইসলাম কবুল করেছেন পেয়েছেন সন্ধান করেছেন তারা লোকদেরকে বুঝাতেন এই আগে যে দেখো এই সমস্ত সেরে মূর্তি এগুলা ঠিক নয় আল্লাহ একজন তোমরা করতো যদিও মানুষ শুনত না তার মধ্যে একজন ছিল সে নিজে ভালোই এরকম ওয়াজ করতে বিভিন্ন জায়গায় তারপরে এখন সে এটাও জানতে পেরেছিল আমরা সিরাতে পাখির আলোচনা শুনেছি যে আখিরি নবী আসার টাইম হয়ে গেছে এবং সে নিজে চিন্তা করেছিল যে যদি আখিরি নবী আসেন তাহলে ওহিটা আমার কাছে আসবে আমি হব আখিরি নবী তার এরকম ধারণা ছিল কিছুটা কারণ সেই কিছুটা বুঝে টুজে লাইনে বয়ানো করে পরবর্তী পর্যায়ে যখন আরে যা ওহি আসলো এখন সে বলে দেখো আমি এতই চিন্তা করলাম আশা করে বসে থাকলাম আর ওহিগুলো তার কাছে এখন সে তো আর এই অহির আর দরকার নাই এখন সে দুশ্মনী শুরু করে দিয়ে কাফরে দলে যোগ দিল তাহলে এখন ওহি কার কাছে পাঠানো হবে এবং তারা আরবরা বলল যে ওহি পাঠাবেন নবী বানাবেন এমন একটা সম্মানিত পোস্ট একটা এতে মানুষ যা বাপ মরে গেছে মাও মরে গেছে অসহায় মানুষ তার কাছে ওহী পাঠাবেন নাকি তারে তার মানবে আলো কার এমন যদি হইত কে যে দুই গ্রামের বড় মক্কা অথবা তাইফ এই দুই জনপদের খুব নাম করা একজনের কাছে যদি পাঠাত বড় লোক লিডার পর্যায়ের অনেক টাকা পয়সা আছে জনবল আছে তাহলে সেটা মেনে নেওয়া যেতে হোক এইভাবে তারা মনে করলো কার উপরে আল্লাহ বলছেন যাকে আল্লাহ পছন্দ করেন তার বান্দাদের চুজ করে তার কাছে ওহি পাঠান তোমরা কেউ আশা বসে থাকলে আর কেউ অন্যকে যদি তোমরা নমিনেশন দাও এর ভিত্তিতে তো আল্লাহ তালা ফয়সালা করবে না নবী পাঠানোর জন্য এই কথাটাকে আল্লাহ তালা কয়েক জায়গায় বলেছেন আল্লাহ তালা বাসাই করেন পছন্দ করেন চুজ করে নেন উম থেকে কাকে রসুল বানাবেন আর মানুষ থেকে কাকে রসুল বানাবেন ফেরস থেকে রসুলকে কে বলেন তো জিবরিল্লাম ফিরে পক্ষ থেকে রাসুল বলবে আমরা তো মনে করছি খালি আমার দিকে রসুল হয়ে গেছেন ফেরেস্তারা আচ্ছা রাসুল শব্দের অর্থটা কি আসলে বাণী বাহক সংবাদ বাহক বার্তা বাহক বাহ বহন করে যা পক্ষ থেকে জিবরুল্লা সালাম বহন করেছেন আল্লাহর কাছ থেকে পৌঁছিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আমেকারের কাছে তিনি এই এই পৌঁছানোর কাজ করেছেন এই জন্য রাসুল আরাম রাসুল্লাহ সালাম তার পৌঁছিয়েছেন উনি আরেক রাসুল যে আল্লাহ করেন বাসাই করেন আহ ফের থেকে রাসুল এবং মানুষ থেকেও এবং অন্য আয় তিনি বলেছেন আল্লাহ আলম হাই আল্লাহ ত ভালো করেই জানেন কোন জায়গায় তিনি রেশাতে দায়িত্ব দেবেন কাকে দেবেন তোমার চেয়ে তোমাদের চেয়ে কি আল্লাহ বেশি জানেন না অবশ্যই আলা অন্য আয় তিনি বলেছেন তিনি রু ওয়াহি নাজিল করে দেন ঢেলে দেন তার হুকুমে যাকে চান তিনি তার বান্ধা থেকে এই চয়ের দায়িত্ব আল্লাহ তালার তিনি দায়িত্ব নিয়েছেন তিনি চুজ করেছেন কাজে এই দায়িত্বকে মানুষ মেনে নিতে হবে তো আল্লাহ তালা এই কথা বললেন তিনি এই নবীকে তিনি চুজ করেছেন তাদের সবাই মেনে নেওয়া উচিত এরপরে আসলো যে আল্লাহ বলছেন এখন সোভান এবাদি এই যে বান্দাদেরকে পাঠালেন রসুলদেরকে পাঠালেন মানুষকে কি করতে এই অহির কাজ কি তোমরা সাবধান করো সতর্ক করো মানুষে অন্যায় করছে সেরেক করছে সেখান থেকে উদ্ধার করো তাদেরকে মেসেজ দাও কোনো মাবুদ নেই তোমরা একমাত্র আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে না আল্লাহ রব আলীর কথা মানতে হবে ভয়ের অর্থ হচ্ছে আল্লাহর কথা অবজ্ঞা না করা তার সঙ্গে সেরেক না করা তার হুকুম মানা আল্লাহ রবিনের পরিচয় এখন আল্লাহ আবার তিনি সমস্ত আসমান গুলোকে এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন এটি একটি হক কথা এটা একটা হক বিষয় এই ব্যাপারে কোন বিতর্ক এই ব্যাপারে কোন দিমত পোষণ করা কোন সুযোগ নাই একটাই হক কোন দলির প্রমাণ নেই অন্য কেউ কিছু সৃষ্টি করেছে এই পর্যন্ত কেউ কেউ ক্লাইম করতে পেরেছে যে আসমান জমিনকে অমুক মবুদ সৃষ্টি করেছে শুধু একটা করেছে কোনো সৃষ্টিকর্তা নেই এমনি হয়ে গেছে বিগ ব্যাং তারপরে সব ঠিকঠাক মতো নিয়ে নিছে এই সমস্ত কথা নাকি বড় বড় পন্ডিতরাও লেখে বিশ্বাস করে যে কোনো কিছু এমনিতেই তৈরি হয়ে যায় এই প্লাস্টিকের বোতলটাও এমনি তৈরি হয় কোনদিন কিছুই তৈরি হয় না আর এত বড় বিশাল আসমান গুলো আর এই জমিন তার কথা যদি না মানো তোমরা কত বড় বেয়া করছো দেখো এবং আল্লাহ তালা কেন সৃষ্টি করেছিলেন আমাদেরকে তার ইবাদাতের জন্য আর আসমান জমিন দেখিয়ে বলেন তোমার দিকে তাকাও এখন ইনসানকে সৃষ্টি করেছেন মিন্ন ফোটা থেকে পানির ফোটা থেকে ফাইজা হুয়া খাসি মুম মুবিন এখন দেখা সে অনেক বড় ঝগড়া করতে শিখেছে আল্লাহ সঙ্গে ঝগড়া করে আল্লাহর কথা মানে না আল্লাহ সঙ্গে বেআ করে খাসম মানে ঝগড়া করা এত তর্ক বিতর্ক করে সে ইসলামকে মেনে নেয় মানে না আল্লাহ সৃষ্টি করলেন কি জন্য আল্লাহ ইবাদত করবে এখন সে বলে আল্লাহকে মানি না আপনি কে আবার কে সৃষ্টি করেছে সৃষ্টি কর্তা নাই কত বড় কথা আপনি যে একটা লোককে মানুষ করেন একটা বাচ্চাকে এ বাচ্চাকে পালেন পোষেন আর তারপরে বড় হয়ে যায় সে যদি আপনার অনুগত না হয় আপনার সানে বেআ করে আপনার কথা শুনে না এখন সে আপনাকে চিনিও না আপনার কেমন কষ্ট লাগবে বলেন তো তোকে আমি মানুষ করলাম আর তুমি আজকে আমাকে অস্বীকার করছো এটা মানুষের কত কষ্ট হয় আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ ইবাদত করার জন্য তখন বলে যে না আল্লাহকে মানই না চিনিও না মানিও না মানব না হাসিম কত বড় সাহস এই খাসিমের কথা আল্লাহ তালা অন্য আয়াতেও বলেছেন একটি আল্লাহালা পানির থেকে অথচ সে আমার সঙ্গে কত তর্ক বিতর্ক করে আমার নবীর সঙ্গে তর্ক বিতর্ক করে আমার অস্তিত্ব স্বীকার করে না আমার হুকুম মারেনা তো মানুষ অনেক বড় দুঃসাহ দেখায় যখন বলে আমাকে কেউ সৃষ্টি করেনি যখন আল্লাহকে রেখে অন্য কারো কাছে অন্য কারো আল্লাহকে আল্লাহর পায়গাম পৌঁছানোর জন্য বলে দিলেন তুমি লোকদেরকে দেখে একটু নসিহাত করা আমার দিকে ডাকো তিনি ডাকলেন দেখে তহিদের কথা বুঝালেন এইভাবে শেরেক থেকে সরে আসার জন্য বুঝালেন তখন তিনি এক্সাম্পল দিলেন শুনো কোন ব্যক্তির যদি কৃত দাস ছিল তখন জমিনের মধ্যে ছিল মানে তুমি ব্যবসাটা চালাও তোমার কেউ যদি তোমাদের কোন কৃত দাসকে করে এনে বলে দেখো আমার এতগুলো টাকা আছে তুমি এভাবে আমার মার্কেট আছে এভাবে আমার খ্যাত আছে আমার জমি আছে এগুলো দেখাশোনা করো আর এই লভ্যাংশ যা হয় যা বললেন যে এইরকম একটা কৃত দাসকে তোমরা কয়দিন রাখবা কে কে রাখতে রাজি আস তোমার টাকা তোমার তোমার ক্যাপিটাল কাজে লাগিয়ে যা আসে ফায়দা সব আরেকজনকে দিয়ে আসে না তাহলে তিনি বলেন কেউ যদি আল্লাহ সৃষ্টিকর্তার না করে অন্য কোন আল্লাহকে দেয় না সেই আল্লাহর প্রতি এরকম জুলুম করে আল্লাহর প্রতি জুলুম হলো না আল্লাহর প্রতি জুলুম হয় বলবে আল্লাহ এত বড় শক্তির অধিকারী আল্লাহকে জুলুম করে কেমন মানুষ আল্লাহ নিজে বলেছেন নিশ্চয় সবচেয়ে বড় জুলুম এখন দুনিয়াতে কোনো মানুষ আপনাকে জুলুম করলে আপনার শক্তি থাকলে তার চেয়ে বেশি সে কি আপনাকে জুলুম করতে পারবে আপনি তাকে প্রতিহত করে তাকে দরকার আপনি উৎখাত করে দেবেন তো আল্লাহকে এরকম শক্তি নাই উত্থ করে দিতে পারেনা অবশ্যই কিন্তু আল্লাহ তালা মানুষকে সময় দেন সুযোগ দেন তিনি অনেকদিন মেনে নেন দেখি আল্লাহ আমার বান্দা হেদায়ত হয় কি না বহুদিন অপেক্ষা করেন মক্কা আল্লা পিছনে শাসমত আবু সুফিনার কপালে জুটে গেল ইমান আনলেন কিন্তু আবু জাহাল আবুল্লাহ পারল পালন মিস করল এই হলো দোলুম আল্লাহ তালা নিজে বলেছেন তো মানুষ আল্লাহ সৃষ্টি করলেন আর বলে আল্লাহকে চিনি না অস্বীকার করে বাসে এবং ঝগড়া করে মানে না এই ইসলামের মধ্যে বেশি বেশি ঝগড়া করা ঠিক না যখনই প্রমাণিত হয়ে যায় আল্লাহ বলেছেন এটা এসেছে শরীয়তের হুকুম এটা নিয়ে অতিরিক্ত তর্ক বিতর্ক বিভিন্ন মতামত ডিফারেন্স অপিনিয়নের ওপিনিয়নের ঝগড়া করা এগুলো কিন্তু ঠিক না কারণ আল্লাহ তালা মোমিনদেরকে বলেছেন তাদের নেচার হচ্ছে ইমানের আলামত হচ্ছে যখন এই কোরআন হাজির সম্পর্কে কিছু বলা হয় তখন সে কি বলে আমরা শুনতে পেলাম সহি মেনে নিয়েছি আমাদের কোনো প্রতিবাদ নেই বিতর্ক নেই দ্বিমত থাকলে আমরা সরিয়ে সরে এসেছি এই স্পিরিটটা ইমানের স্পিরিট আর খাসিম অতিরিক্ত ঝগড়া তথা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ডিবেট করা বাস করা ইত্যাদি এগুলো কিন্তু ভালো না আল্লা আকাশের জমিনের মানুষের কিসের কত রকমারি প্রাণীগুলো পশুগুলো এগুলোর মধ্যে এগুলো কে আল্লাহ সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লাকুম ফিহা দিফ আনা ফিআ এই যে চতুর পথ পশুগুলো এই জানোয়ার গুলো মধ্যে তোমাদের জন্য কত ফায়দা দেফ অর্থ কি তোমাদের গরম হওয়ার ব্যবস্থা আছে পশুকে সৃষ্টি করেছেন আমাদের শরীরকে গরম করার জন্য তার অর্থ কি পশ্মি কাপড় উল তৈরি হয় করতে গেম পশম থেকে পশম তো পশুর গাড়ি থেকে আসে সাগর ধেড়া ইত্যাদি গুলোর পশম থেকে নিয়ে সুন্দর সুন্দর দামি সুয়েটার জাম্পার হ্যাঁ এগুলো তৈরি হয় আমাদের শীত ঢাকার জন্য তোমাদেরকে হিট সাপ্লাই করে গরম যায় গরমকে গরম করার ব্যবস্থা আছে আর ভিতরে গোষ্ঠা খাইলেও গরম হয় এটা গরম হওয়ার ব্যবস্থা আছে মানা ফেয়া অনেক ফায়দা আছে পশুর মধ্যে কি কি ফায়দা আছে আর মধ্যে বলেন গরু ছাগল মহিষ ইত্যাদি মধ্যে কি কি ফায়দা আছে আর গোষ্ঠ খাওয়া হয় অমিন হাত আকুলুন যেগুলা থেকে তোমরা খাও গোষ্ঠ খাই এটা তো ভ্যারি ক্লিয়ার আর কি আছে দুধ আল্লাহ কত দামি জিনিস খাদ্য যত রকমের খাদ্য আছে তার সবচেয়ে প্রঠিন এবং সবচেয়ে রিচ কোন খাদ্যটা দুধ এই দুধ যে কতভাবে নিয়ে আমার আল্লাহ তালা প্রাণী থেকে এমনভাবে বের করছেন গোষ্ঠ তো পাক না করেই খাওয়া যায় না কিন্তু দুধ বের করেই খাওয়া যায় গরম করে খাওয়া যায় গরম না করেও খাওয়া যায় একদম রেডি রেডি ফুড রেডি ড্রিঙ্ক এবং কি জিনিস কিনি আমার এত সহজ খালি একটু দোহাতে হবে বাস খাওয়া প্রাণী তার মধ্যে আল্লাহ আমাদের খাবার কিভাবে রেডি করে রেখেছেন এবং আরো দেশ হচ্ছে যথেষ্ট তাদের উটের দুধ ছাগলের দুধ তাদের ছিল অন্যতম প্রধান খাদ্য অন্যতম প্রধান পানিও খেজুর আর দুধ এগুলো প্রায় তাদের সব সময় থাকতো আর রুটি ইত্যাদি ভাবতো তারা কল্পনাই করতে পারতো না রুটি মুটি এগুলাও এগুলো নিয়মিত সব জায়গায় চাষাবাদ হতো না আল্লাহ তাদেরকে এইভাবে সাপ্লাই দিয়েছেন এখনো দরকার এখনো পৃথিবীর মধ্যে মানুষ কত এ শুধু দুধ খাওয়া হয় দুধ থেকে কি কি আইটেম তৈরি হয় বলেন তো বাটার পনির থেকে শুরু করে কত রকম আরি খাদ্য চিজ হ্যাঁ পনির যেটা এর পনিরের মধ্যে কত কিসিব কত রকমের চিজ শক্ত আছে হলুদ আছে সাদা আছে তাদের চামড়া গুলো না হলে আমরা জুতা কী দিয়ে পড়তাম সোহান এরপরে এটা একটা পশু সম্পদ অনেকের এটাই ইনকাম কোন কোনো জায়গায় বিরাট বিরাট ফার্ম আছে ব্যবসা হচ্ছে অর্থনীতির ইনকাম এরপরে আপনি দেখতে দেখতে যান কোন জিনিসের বেকার না কি গোবর যেটা আসে এটা কত কাজ লাগে এত উর্বর সার জমিনের মধ্যে দিলে কত সুন্দর ফসল হয়ে যায় আল্লাহ এত মানাফে কত বহুবিধ ফায়দা উপকার তোমাদের জন্য আছে এগো অমিনহা তা করুন সেখান থেকে তোমরা খাও আর এটা হচ্ছে অন্যতম রিচ ফুড যদি গোষ্ঠ না থাকতো পৃথিবীতে না খেতাম তাহলে আমাদের কোন পার্টির মধ্যে যদি গোষ্ঠ না থাকতো হলিমা বলেন বিভিন্ন ফাংশন বলেন জিয়াফত বলেন আল্লাহ কত দুর্বল কত মানে উইক কত লো কোয়ালিটির খাবার হতো এখন রকমারি খাবার সেগুলো কত তরিকায় খাই আমরা গোষ্ঠ কালিয়া কোরমা কোরমা আর আপনার আর কত আইটেম কাবাব ইয়া সালাম কাবাব না খাইলে কি আর গোষ্ঠীর মজা আসলো দেখেন অবস্থা কতিনা তুরি হোন হিনা তো এই প্রাণীগুলোর মধ্যে তোমাদের জন্য আরো অনেক কিছু আছে সৌন্দর্য আছে দেখতে এত সুন্দর লাগে হিনা তুরি হন যখন সন্ধ্যায় তারা মাঠ থেকে চড়িয়ে যখন ঘরে আসে দলে দলে বাতান কে বাতান আসে কাফেলা আসছে কত সুন্দর লাগে দেখতে প্যাট ভরে এসছে নাজুস নদুসে হারা মোটামুটি ওই সময় কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আর সকালে খালি পাটে যায় তখন এত সুন্দর্য ফুটে উঠে না আর ওই সময় দেখা যায় ওরাও খুব স্যাটিসফাইড আছে খাওয়া দাওয়া করে হ্যাপিলি আসছে ঘরে ওদের চেহারা দেখে দেখলেও বোঝা যায় হামল্লা এই একটা সৌন্দর্য জিনিস ও হিনা তোমরা সকালে ছেড়ে দাও এবং এই যে সৌন্দর্য যদিও গরু ছাগলের সৌন্দর্য এর মধ্যেও সৌন্দর্য আছে ঘোড়ার দিকে সুন্দর লাগে তাকে তো অনেক মন চায় তাই না কত সুন্দর মনে হয় কারুকার্য করি আলাপ করেছেন উঁচের দিকে তাকালে আরেক সুন্দর লাগে কি অদ্ভুত এক সৃষ্টি তারা কি দেখে না এই উঠের দিকে কেমন করে এই উঠকে সৃষ্টি করা হয়েছে মরুভূমির পানি ছাড়া সার্ভাইভ করতে পারে আর এছাড়াও আরো সার্ভিস রয়েছে এগুলোর তোমাদের জন্য তোমাদের বোঝা বহন করে এমন দেশ বিদেশে যেখানে তোমরা নিজেরা নিতে পারতে না অনেক কষ্ট হয়ে যেত যেভাবে মাইল মাইল মাইল তখন তারা করে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করত এগুলো যদি মানুষ ক্যারি করতে এত লম্বা মাথায় করে নিতে হয় তাহলে কত কষ্ট হতো না মানুষ আমাদের দেশেও দেখেছি যে কাজ করে একমান দুই মান মাথায় নিয়ে যাচ্ছে এখন তো আর অনেক কমে গেছে এগুলো যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে কিন্তু এইরকম একাধশো মাইল মানুষ এভাবে মাথা করে নিয়ে যেতে গেলে মানুষ অনেক কষ্ট হতো না সেই কাজগুলো আল্লাহ তারা করে দিয়েছেন যে এই উঁচের বাহন গাধা উঁট সেগুলো নিজে কারি করে ওগুলো আবার গাড়ি বানানো হয় গরু আসে মহিষ আসে গরুর গাড়ি মহিষের গাড়ি এগুলো আমরা একসময় ছোটকালে ব্যবহার করেছি দেখেছি এভাবে তারা আমাদের বহন করার কাজে ব্যবহৃত হয় কত ফায়দা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তিনি সেই দরকারকে সামনে রেখে সেভাবে সৃষ্টি করেছেন যাতে তোমাদের কষ্ট লাঘব হয়ে যায় তোমাদের প্রয়োজন পূরণ হয়ে যায় সেই দয়ালু আল্লাহ তোমাদেরকে কত কিছু দিলেন পৃথিবীতে হান আল্লাহ কত কয়টা দিয়েছেন আপনাকে নিয়ে আমদ তোমাদের প্রয়োজনে তোমাদের কাজে লাগার জন্য তোমাদের করার তিনি কত নিয়াম দিয়েছেন সৃষ্টি করেছেন তুমি তা গনে শেষ করতে পারবে না এরপরে কিছু প্রাণীর কথা আবার আল্লাহ তালা নাম ধরে বলেছেন এখানে জেনারেলি বলেছিলেন অনেকগুলো এরকম প্রাণী পশু ইত্যাদি এখন কয়েকটা প্রাণী যেগুলো স্পেশাল এগুলো নাম ধরে বলছেন ওয়াল খাইলা ওয়াল বেগল ওয়াল হামির কাবুহা বাজিন আর হামির গাধা ডি এগুলো তালা আল্লা তারা সৃষ্টি করেছেন এগুলো মধ্যে আরো অতিরিক্ত ফায়দা কি কাবুহা তোমরা আরোহণ কর এগুলো চড়ে তোমরা নিজেরা সফর করো ভ্রমণ করো তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না কোন সময় যে সবকিছু গন্ডগোল লেগে যায় যেমন এখন অনেক কিছু ম্যানুয়াল নাই সব কম্পিউটারাইজ তাই না সব অফিস আদালতে বিশাল সব কম্পিউটারাইজ এখন হঠাৎ করে খবর কি কম্পিউটার কি হয়ে গেছে ক্লাস হয়ে গেছে ডাউন হয়ে কি বলে এটাকে হ্যাক তো হইল হ্যাক ছাড়াও কি কাজ করে না সিস্টেম কাজ এক ঘন্টা সবাই বসে আছে অফিসে কোনো কাজ নাই সব বসে আছে পৃথিবীতে যখন আরো অটোমেটিক সিস্টেম হবে সব কম্প্রোমাইজারাইজ হয়ে যাবে এখন কালকে পত্রিকায় দেখলাম বোধ যে ব্রিটেনে সরকার পারমিশন দিয়েছে উইদাউট ড্রাইভার গাড়ি চলবে এই গাড়ির প্রোডাকশন পারমিশন দিয়ে দিয়েছে তাই না এখন যে এগুলো তো কম্পিউটারে কন্ট্রোল হবে কম্পিউটার সার্ট হয়ে যায় এই কোন জায়গাতে কখন কি ক্রাশ হবে আল্লাহ ভালো জানেন কাজে আল্লাহ তালার ওই সৃষ্টির দরকার হয়ে পড়তে পারে এটা বলা যায় না যে কি হবে এবং কোন কোনো কোনো হাদিস আসছে কেমতের আগে এই যে দাঁত সঙ্গে ফাইট হবে সেগুলো ঘোরাটোড়ার কথা ওগুলো আসছে কেউ কেউ বলছেন যে এমন হতে পারে যে সৃষ্টির এই এইগুলো সিস্টেম টিস্টেম অনেক কিছু উলট পালট হয়ে যেতে পারে মেবি নাথিং উইল বি ওয়ার্কিং সামথিং কিছু এই যদি হয়ে যেতে পারে আল্লাহ আলাম তো এগুলোর আবেদন এগুলো আপিল এখনো আছে থাকবে আল্লাহর সৃষ্টির অরিজিনালটা এইটা প্রয়োজন এখনো আছে তো এখন যাই বুঝছি আমাদের চলাফেরার জন্য সেগুলো হয়তো হয়ে গেল কিন্তু কম্পিউটার তো খাওয়া যাবে না খাওয়া তো লাগবে এই যে প্রাণী ইত্যাদি আল্লাহ সৃষ্টির আছে আল্লাহ গোষ্ঠী না। তারা এমন কোন জিনিস আছে যে সেটা বানাইতে পারে না যে তারা ওই এক ধরনের আর্টিফিসিয়াল গোষ্ঠ নাকি বানায় হ্যাঁ বলে চাল বানায় কি প্লাস্টিক টাস্টিক দিয়ে নুডুলস বানায় কি করে না করে আল্লাহ ডিম বানায় হ্যাঁ কত কিছু তো করছে মানুষ কিন্তু ওগুলা মানুষের জন্য ক্ষতির কারণ হয় না করে দিলে মানুষের জীবন অন্য কিছু হয়ে যাবে তখন হয়তো কেমন আসা সময় হয়ে যাবে ঘোড়া বেগাল খতর গুলো বল হামির এবং গাধা এগুলো লিটার কাবুহা এগুলো তোমরা আরোহণ করো এবং এগুলো সৌন্দর্যের কারণ এখন আমরা আরোহণ করি না এগুলো গাড়ি ঘোড়ায় চড়ি কিন্তু ওয় না কিন্তু এখনো সৌন্দর্য আছে এগুলা দেখতে আমরা চিকিৎ করে চিড়িয়াখানায় দেখার মতো সৌন্দর্য আকর্ষণ চিড়িয়াখানায় গেলে আমি দেখেছি সোফানলা চিড়িয়াখানায় গেলে আসতে মনে চায় না চোখ লেগে থাকে একেকটা প্রাণী এক একটা পাখি সোফানলা কোন কোনো পাখির গায়ে যে কত রং আছে। পাখার মধ্যে কত রকমের রং বিরঙ্গের ময়ূর দেখলে জি না এগুলো খাবার আবার সৌন্দর্য দেখার মতো তৈরি করেছেন যে কোনো ধরনের মেশিনের প্রোডাকশন মতন বস্তায় বস্তায় পাঠাই দেন নাই যে দেখতে খুব অকয়ার লাগে খাইতে মজা আছে কিন্তু দেখতেও সুন্দর লাগে সফান আল্লাহ জি না আলামুন আর তিনি এমন সৃষ্টি করে যেগুলো তোমরা জানো না এখান থেকে কোন আধুনিক তফসিল কারক লেখেছেন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলহী তা বলেছেন যে দেখেন এমন কিছু আল্লাহ বলেছেন বলে দিয়েছেন ওয়াখলু কুমা আল্লা তালুন তোমরা যা জানো না জানতে পারো না সেটাও আল্লাহ সৃষ্টি করেন এটা প্রেজেন্টেন্স সৃষ্টি করে ফেলেছেন শুধু না আরো করবেন এই যে মানুষ আবিষ্কার করে গাড়ি ঘোড়া যানবাহন মোটর গাড়ি রেলগাড়ি এরোপ্লেন রকেট এগুলো এগুলো হতে পারে সামনে আরো সৃষ্টি হবে এখানে তার ইঙ্গিত রয়েছে তোমরা ওই সময় আরবরা মা আলাদা আল্লাহ তোমরা যা জানো না সেগুলো আল্লাহ সৃষ্টি করেন আগাম আল্লাহ ইঙ্গিত দিয়েছেন বলে এগুলো তো আল্লাহ সৃষ্টি করেন না এগুলো তো মানুষ সৃষ্টি করেছে এই মানুষকে সৃষ্টি করার মত ব্রেইন চিন্তা শক্তি কে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা দিয়েছে। আল্লাহ হুকুম না থাকলে পারমিশন না থাকলে ইনগ্রেডিয়েন্টগুলো আল্লাহ সৃষ্টি করে না দিলে তারা কোনো ইনগ্রেডিয়েন্ট বানাতে পারেনি মূল উপাদানগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ করেছেন কোনটা ফিট করলে কোনটাকে শক্ত করতে হবে কোনটা সঙ্গে কোনটা মিস করতে হবে কোন ইত্যাদিগুলো মানুষ ধারণ করেছে জ্ঞান থেকে কিন্তু আসল হচ্ছে সে জ্ঞানটা আল্লাহ দিয়েছেন আর অরিজিনাল কম্পোনেন্টগুলো ইনগ্রেডিয়েন্টগুলো উপাদানগুলো আল্লাহ তালাই সৃষ্টিকর্তা এগুলোর মাধ্যমে সামনে হবে আমরা এখনো দেখিনি যানবাহনের দ্রুত গতিতে যাওয়া অল্প সময় ইত্যাদির আরো হয়তো আল্লাহতালা ব্যবস্থা করে দেবেন আরো রাস্তা খুলতে পারে এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ তালা বললেন যে এইটা তোমাদের দুনিয়াতে দিলাম তোমাদের খাওয়া দাওয়া চলা ফেরা দুনিয়া বিজেন্দিগির জন্য লাগে আমি খাওয়া দাওয়া চলাফেরা বাড়িঘর সুন্দর করার জন্য পাঠিয়েছি দুনিয়াতে আর কোন নাই। কোন পথে চলবে কোন দিকে যাবে ভবিষ্যৎ কি এইগুলোর জন্য তো আমার দুনিয়ার গুলো আমি দিয়েছি আখের হাতের গুলো দিন গুলো ওগুলো আমার দায়িত্ব আছে না আমি সে দায়িত্ব নিয়েছি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে আল্লাহর দায়িত্ব হচ্ছে সঠিক রাস্তা দেখানো মানুষকে রাস্তা দেখানো। এই দায়িত্ব আল্লাহ নিয়েছেন কাজে মানুষের জন্য দিন কি হওয়া লাগবে ধর্ম কি হওয়া লাগবে এই দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দিয়েছেন না মানুষকে আল্লাহ তালা সঠিক দিনের নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এবং প্রত্যেক যুগে নবীদেরকে পাঠিয়েছেন এবং শুধু সঠিক দিন দিয়ে ছেড়ে দেননি মানুষকে সঠিক দিন থেকে গোমরা করে নিয়ে যাবে যেগুলো সেগুলো আল্লাহ বলে দিয়েছে নবীদের মাধ্যমে অমিন হ্যাঁ এর কাজেই আল্লাহর দিকে যেতে গিয়েও বেশ কিছু লোক আবার এই ধর্মের পথ যখন ধরে যা এর কিছু কিছু ধর্ম আছে যে এগুলো বক্রপথ এগুলো বাঁকা পথ এগুলো আল্লাহর দিকে নেয় না অন্যদিকে নিয়ে যায় এইদিন আল্লাহ বলে আমার দায়িত্ব আছে তোমাদেরকে আমি পরিষ্কার করে দেব কোনটা দলালা গোমরাহির রাস্তা আর কোনটা হৃদায়তের রাস্তা এই দায়িত্ব আমি পালন করেছি সেই পালন করার জন্যই। যুগ যুগে নবীকে পাঠিয়েছি পৃথিবীর এই জমানোর মানুষগুলো তোমাদের বিভ্রান্ত হয়ে যাবে মানুষকে যদি আল্লাহ গাইড না করেন সবাই বলে পরামর্শ করে এবং কনফারেন্স করতে থাকে কয়েকদিন ব্যাপী যে কোন ভাবে চলা দরকার পৃথিবীর মধ্যে নিয়ম কানুন কিভাবে হওয়ার দরকার কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলোর সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষকে কনফারেন্স করে সেমিনার করে সিম্পোজিয়াম করে যদি তারা দায়িত্ব পালন করে তারা কি পারবে পৌঁছতে হক মতো হক তরীকা পৌঁছতে পারবে এই জন্য মানুষকে আমার সৃষ্টির দায়িত্ব তিনি নিয়েছেন পালন করেছেন আমার হুকুম দেওয়ার কোন তরিকায় হবে কোনটা হক কোনটা না এই দায়িত্বটাও তিনি নিজে পালন করেছেন তার হাতেই দায়িত্ব রয়েছে মানুষ যদি দিনের পথে না আসে আল্লাহর ইবাদত না করে শুধু সেরে করে এখানি শুধু মানুষ আল্লাহকেই হারাবে না মানুষের যে এত কনফিউশন সৃষ্টি হবে এত মানুষ মুসিবতে পড়বে এত বিভ্রান্ত হবে তার একজাম্পল বর্তমান জমানো আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ কনফিউজ হয়ে যায় প্রথমে আমরা দেখতে পেলাম যে মানুষ দাম্পত্য জীবনের দিকে আসেন মানুষের সবারই একটা চাহিদা আছে তার সময় মতো যৌবনের চাহিদা আছে মেটাতে হবে আল্লাহ তালা স্বামী স্ত্রীর হালাল তরীকে দাম্পত্য জীবন দিয়েছেন তাই না এটা ন্যাচারাল ফেতরাতান প্রাকৃতিক সাজেশন দিয়েছেন কত কত এটা বলা যায় যে প্রাকৃতিক যেটাকে মানুষ ঠিক না রেখে বললো যে প্রথমে উঠে গেলো বিয়ে পাশ্চাত্য জগতে উঠে গেছে বিয়ের গুরুত্ব অনেক কমে গেছে বিয়ে খুব কঠিন হয়ে গেছে বিয়ে টিকানো অসম্ভব হয়ে গেছে এখন অন্য তরী বিয়ে ছাড়াই সম্পর্ক করো কোন কোন ফর্মে লেখা থাকে যে তোমরা কি ম্যারিড হাজবেন্ড কিনা ইফ ইউ আর কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এর মতো থাকা যায় বিয়ে না করেছে তাই না এটা এই এক তাহলে বিয়ের জায়গা কোনটা নিল এই তরিকা নিল তার মধ্যে অর্থ জেনার ব্যবচার ছড়িয়ে গেল এখন এটা এখানেও ঠিক থাকে না সমকাম দিকে চলে যাও এবং শুধু নিজেরা এটা কেউ কেউ আমল করে না যুগে যুগে আমল হয়ে আছে সব ধর্মই বলেছে যে এটা ঠিক নয় কোন ধর্মে না যদিও সমকামা করে কোন কথা বলতে গেলে আইন আছে। কিন্তু ধর্মের কথা বলা যায় যে ধর্ম এটাকে অ্যালাউ করে কি করে না কোন ধর্মে অ্যালাউ করেছে এ পর্যন্ত কোন ধর্ম অ্যালাউ করেনি ধর্মের কিছু লোক যদি অ্যালাউ করে থাকে ধর্মের কোন রেফারেন্স তারা কখনো পাবে না গেল এটা এখানে থাবেনি মানুষ এখন বলে যে নতুন করে যে এস আর ই যেগুলো আসছে যে তোমার লিঙ্গ তুমি কোনটা চাও তুমি কি ছেলে হয়ে জন্ম হয়েছ তুমি চাইলে ছেলে প্রথমে আসছিল কারো কারক ঘরে যদি এক ছেলে এক বাপ এক মা আছে এরকম অনেক পরিবার আছে এভাবে পড়ানো হয় বাচ্চাদের যে কোনো কোন ঘরে এক মা এক বাবা আবার কোনো ঘরে দুই বাবা আছেন। আবার কোন ঘরে দুই মা আসেন সবগুলো অসুবিধা নেই ঠিক আছে দেখতে পেয়েছেন এখন আসলো যে না এখন তোমার লিঙ্গ বাচ্চাদেরকে এটা পড়ানো হবে যে তুমি ছেলে হিসাবে তোমার এখন পরিচয় এখন তুমি ডিসাইড করতে পারো তুমি কি ছেলে থাকবা না মেয়ে হতে মনে চায় মেয়েকে বলা হবে তুমি কি মেয়ে থাকতে চাও নাকি ছেলে হতে থাকে হরমোন দিয়ে দিয়ে তো এগুলো সব ব্যবস্থা আছে করে দেওয়া হবে তাহলে পৃথিবীর মানুষ এখন এই লেভেলে আসে তারপরে কোথায় যাবে বলেন তো মানুষ এত কনফিউজ আল্লাহর পথ ছেড়ে দিলে আল্লাহর হায়দায় না আসলে কোন দিকে যে মানুষ যাবে মানুষ কিছুই বুঝতে পারে না এবং মানব সভ্যতার ধ্বংসের দিকে মানুষ নিজেকে ঠেলে দিচ্ছে কাজে এই ধর্ম এগুলাকে অ্যালাউ করে না যদিও আইন কানুন কোনো দেশে অ্যালাউ করলে সেটা ব্যাপারে কারো কোনো মানে নিজেরা নিজের হাতে কেউ আইন হাতে নিতে পারবে না কিন্তু আইন হওয়ার আগে এগুলার জন্য যারা এগুলোকে চালানোর জন্য ক্যাম্পেইন করা রাইট এ দেশে আছে। এগুলো না চালানোর জন্য আইন কানুন ফাঁকি দিয়ে ক্যাম্পেইন করার রাইট আছে। কিন্তু যারা এগুলোকে ছেলে মেয়েদেরকে স্কুলে যখন এগুলো শেখানো হয় এইগুলার ব্যাপারে মুসলমানদের সচেতনতা এবং অমুসলিমদের অনেকেরই সচেতনতা নাই একতরফা এক ক্যাম্পেন দিয়ে চলে যাচ্ছে সব আগামীতে দশ বছর পরে কি হবে বিশ বছর পরে কি হবে আল্লাহ ভালো জানেন আমরা সচেতন হওয়া দরকার এগুলো যারা ক্যাম্পেন করে উইদিন দ্য ল অব দা ল্যান্ড আমরা সেগুলো ভূমিকা পালন করা দরকার তো আল্লাহ তালা বলছেন ও আল্লাহ কাস্তুসিল আল্লাহ দায়িত্ব নিয়েছেন মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। যারা বিভিন্ন পূজা করে তারাও বলে আমরাও তো ঈশ্বরের সন্তুষ্টি চাই তবে বিভিন্ন মাধ্যমে এই তরিকায় সেই তরিকায় যায়। তো অনেকেই আসে এরকম আল্লাহর দিকে আসতে চায় কিন্তু রাস্তাটা সোজা না বক্র রাস্তা চলে গিয়েছে এভাবে অনেক এক্সাম্পল এসেছে হাদিসের মধ্যে আল্লাহ সে লাইন বলেছেন তবে আল্লাহ যদি একদম সবাইকে হৃদায়তে রেখে দিতে পারতেন কোন চয়েস দিতেন না কিন্তু আল্লাহ তালা এখন আমাদেরকে চয়েস দিয়েছেন ঠিক কিনা বলেন যে তোমার কাছে ইসলাম আছে তোমার কাছে ইসলামিক বিপরীত বিভিন্ন রকমের আল্লাহ রাস্তার বিপরীত রাস্তাগুলো আছে তুমি আল্লাহ চান তার সৃষ্টি আল্লাহ তালা দেখতে চান যারা তারা এই পথে আসবে তারা কামিয়াব হয়ে গেল আর যারা মিস করবে তারা ফেল করে ফেললো এই হচ্ছে আমাদের পরীক্ষা ফের তাদের সবাইকে আমাদের ওইরকম করে আল্লাহ সৃষ্টি করেনি তাদেরকে আমাদের কোনো সবগুলো লাগে আর আমাদের এগুলোর মধ্যে এবাদত আছে আমাদের সংসারের মধ্যে ইবাদত আছে দাম্পত্য জীবনের মধ্যে ইবাদত আছে স্বামী স্ত্রী মিলামেশার মধ্যে ইবাদত আছে ছেলেমেয়ের লালন পালনের মধ্যে ইবাদত আছে এই এ বাদতটাকে আল্লাহ তরিকায় পালন করলে কাজটা আল্লাহর এ বাদত হয়ে যাবে আর এই বিপরীত হয়ে গেলে শয়তানের রাস্তা চলে যাবে যা এর এটা হবে পথভ্রষ্টতা বক্রপথ আল্লাহ তারা জবরদস্তি কিছু করবেন না আমি চয়ে দিয়েছি সুন্দর করে বলে দিয়েছি সাবধান করে দিয়েছি এখন তোমাদের খুশি যে চাবে ইমান আর্মে যে চাবে কুফুরি রাস্তা থাকবে থাকুক আমার সঙ্গে তার একদিন বোঝাপড়া হবে আমাদের দৃষ্টি আবার নিচ্ছেন আকর্ষণ করছেন তিনি হচ্ছেন সেই সত্তা সেই দাঁত পাত আল্লাদি আনজালামিনা এম আল্লা কুম যিনি তোমাদের জন্যে আসমান থেকে উপর থেকে বৃষ্টি নাজিল করেছেন সামা মানে আকাশ বলতে নীল আকাশ নয় উপরে সেটা সামা হয়ে যায় ম্যাগ ম্যাগকেও সামা বলা হয় যদি আমরা জানি ম্যাগ আকাশ থেকে আসমান থেকে কত নিচে অনেক নিচে আগে এত ভালো করে বুঝিনি প্লেন এ যায় ও কত সকাল প্লেন আসমানের উপরে ইয়ে দেয় ম্যাগের উপরে উঠে গেছি মা সাম তাহলে আকাশ অনেক দূরে তাহলে এই ম্যাগকেও কিন্তু আসমান বলা হয়েছে মানে সামা বলা হয়েছে সামার অর্থ ম্যাগ সামান অর্থাৎ আবার ওই আকাশ এখানে ম্যাগকে বোঝানো হয়েছে যে ম্যাগ থেকে তোমাদের জন্য তিনি উপর থেকে বৃষ্টি নাজিল করেন পানি নাজিল করেন এই পানি দিয়ে কি কাজে লাগে মিনহসার এখানে পানিও রয়েছে আমাদের জন্য পানীয় আর অনেক সৃষ্টি মাখ লুক পশু পাখি পানির জন্য কি রয়েছে তাদের জন্য পানি লাগে পানীয় পানি তাদেরও দরকার আছে সেখান থেকে পায় পানিটা তাদেরও কাজে লাগে তাদেরও পানি লাগে তারা আমাদের মতো এরকম পান করে না শিকড় দিয়ে দিয়ে তারা পানিকে এরকম চুষে নেয় তাদের কাজে লাগে সেখানে তুষি মুন ওই যে উপরে পশু পাখিগুলো পশুগুলোর কথা বলা হয়েছে প্রাণীগুলোর কথা বলা হয়েছে সিমুন এখানে তোমাদের ছাগল গরু ইত্যাদি গুলোকে চড়াও তারা ঘুরে ঘুরে চড়িয়ে পেড়ায় ঘাস খায় এই পানি না হলে তোমাদের জীবন শেষ হয়ে যেত পশু পাখি গুলো মরে যেত এবং জমিনের মধ্যে কোনো ঘাস পালা কোন ধরনের ঘাস পালা গাছপালা কিছুই হতো না থাকতো না পানি কত মূল্যবান জিনিস দেখার জন্য দূরে যেতে হয় না টেলিভিশনে দেখানো হয় আফ্রিকার খরা বিধ্বস্ত দেশগুলো একশো দুইশো মাইল দূরে চলে যাচ্ছে পানি পাওয়ার জন্য পানি নাই নিজের গ্রাম বাড়ি ছেড়ে দিয়ে হাঁস মুরগি গরু ছাগল সব মরে গেছে উঠ ছাগল হাতে হাঁটতে মানুষগুলো সামান্য পানি ছিল দেখছে যে এখন আর পানি নাই তখন তারা পানির সন্ধানে জানি করতে থাকে এখন আমরা খবর দেখেছি যে মাইল, মাইল, মাইল ৫০ হাতে হাঁটতে প্যারেন্টসরা বলতেছে যে আমাদের কয়েকটা বাচ্চা পথে মরে গেছে বাকি নিজেরা শরীর হাত দিয়ে চামড়া নিয়ে দু একটা বাচ্চা নিয়ে মেইন পানির জায়গায় গিয়ে পৌঁছেছে খুব অপব্যয় করা অত্যন্ত আকুনতা আলা বা হাত আতিয়ে না হাত তুমি পানি ব্যবহার করতে মৃত বাড়ি তার আশ্রয় নিয়েও অতিরিক্ত পানি খরচ করো না তুমি যদি কি নদীর তীরে সাগর তীরে বসে করা এই জন্য পানিকে নামত দিলেন এই পানি নিয়ামতের কারণে পৃথিবীতে সমস্ত জীবনগুলো এখনো জীবন্ত আছে এভাবেই তিনি তোমাদের জন্য আসেন ফল ফলাদি ফসলগুলোকে তিনি বের করে নিয়ে আসেন যারা কৃষিপর্ণগুলো কৃষি পণ্যগুলো তবে স্পেশাল কিছু আছে জাইতুন এবং খেজুর খেজুর গাছগুলো আনাব আঙ্গুর অমিন সামারাত এবং অনেক ফলগুলো বিভিন্ন রকমের ফল ফলাদি এখানে যারা কৃষি পণ্য বা এই জাতীয় বললে তো সবগুলোই চলে আসে কিন্তু এখানে কয়েকটা স্পেশাল উল্লেখ করেছেন সেটার মধ্যে জাইতুন এই জন্য জাইতুন খুবই উপকারী জিনিস এটা আল্লাহ আল্লাহতালা কোরআনে পাকে একজন গবেষণা করে বলছিলাম কিনা জাপানিজ একজন গবেষক বলেছেন যে জাইতুনের কথা বার ডাইরেক্টলি কোরআনে জাইতুন শব্দ এসেছে আর দুই বার এসেছে ইনডাইরেক্টলি কাজে প্রতিদিন সাতটা করে জাইতুন খাওয়া আর তিন আর জাইতুন সাতটা একসঙ্গে খাবে তার অনেক হেলথ বেনিফিট হবে অনেক রোগ থেকে তার প্রতিষেধক হবে তো জাইতুন যে এত বড় আল্লাহ তালা এই পৃথিবীতে জানেন যে জয়তুন তেল যদি মানুষ খায় তাহলে হৃদরোগ হবে না হার্টের রোগ হবে না ব্লাড প্রেসার এগুলো উপকারী আল্লাহ তালা জায়তুন অনেক প্রশংসা করেছেন সাদা তিন মোবার বড় কতওয়ালা গাছ এবং কুলুজাইন আর খেজুর গাছ খেজুর যে এত উপকার ফ্রুটের মধ্যে এইরকম চমৎকার এত নিউট্রিশন বিশেষ করে যখন প্রসূতি মারা যখন বাচ্চা প্রসব করেন তাদের শরীর থেকে অনেক রক্ত যায় ঠিক কিনা বলেন অনেক রক্ত প্রবাহিত হয় ওই সময় তাদের রক্ত শূন্য সবচেয়ে উপাদম খেজুর যদি ওই সময় মাকে খেতে দেন তার কুইক রিকভারি হবে মাশা তার শরীরে এনার্জি ফেরত পাবেন তিনি কারণ আল্লাহ এটা রেকমেন্ড করেছেন কাকে মারিয়াম আলহামকে আর সেগুলো খাও কুলি ওয়সি খেজুর খরার পানি খাও ইউল ফিল ফ্রেশ মরিয়া মালাইলাম গেলেন খেজুর গাছ থেকে ধাক্কানো যা এরকম আপনিও পারবেন না পুরুষ মানুষ তো বললেন কেন এই মরিয়া মার সঙ্গে বললেন আর বললেন যে তুমি রোতাব আম জানি আর রোতাব অর্থ হচ্ছে নরম খেজুর শক্তটা ড্রাইটা টা তামার আল্লা রোতাব বলেছেন এই যে আল্লাহ তালা প্রত্যেকটি কথার মধ্যে সায়েন্স রয়েছে বিজ্ঞানী এগুলো গবেষণা করি পায় এবং একটু খেজুর মুখে দিয়ে নবী করিম সাল্লাহাম একটু লালা লাগলে ওই খেজুরটা বাচ্চার মুখে দিতেন ওনা মদিনার সাহা আনসারী মোহাজের সাহাবিদের বাচ্চা হয়ে গেলে বাচ্চাটাকে জলদি করে নবী করিম করে বাচ্চা মুখে দিয়েছেন বাচ্চা এরকম এরকম করে চলছে দেখো আনসারিদের বাচ্চা মোদিন আলোকেরা খেজুর বেশি খায় খেজুরকে পছন্দ করে দেখো আনসারিদের বাচ্চার খেজুরের বোঝা গেছে বাচ্চা থেকেই তার খেজুর পছন্দ করে আর আসলে ওই সময় বাচ্চাদের একটু মিষ্টি দিলে তাদের সুগারের লেভেল যখন লো থাকে এটা খুব বাচ্চা হয়ে গেলে বাচ্চার মুখে আর হতো ডাক্তাররা আবার অনেক বেশি চুজি তারা কোন কোনটা আবার অ্যালাউ করে কোন কোনোটা করে না তাই লিটল বিট এটা কিন্তু খুব উপকারী আছে যাই হোক এই খেজুর মহানাল্লা প্রসূতির জন্য সন্তানের জন্য উভার জন্যই দেখা গেলে যে অনেক কাজে লাগবে তাই খেজুরের আমরা এত উপকারী সহ আনা আর ফলের মধ্যে আমি মাঝে মাঝে এই জাতীয় যখন পত্রিকায় বিভিন্ন লেখা লেখি আসে আঙ্গুরের কিন্তু অনেক আপনার রয়েছে আল্লাহ উল্লেখ করেছেন কয়েকটা ফল বা প্রডাকশন একটা জাইটুন আর একটা হলো খেজুর আর একটা হলো আঙ্গুর এগুলা যে কটা তিনটা বল তিনোটটাই গুড কোয়ালিটির জিনিস ওয়ামিন কুল ইসামারত আর এই জাতীয় বিভিন্ন রকমের ফল ফলাদি সামারাত বলতে ফল কিন্তু সামারাতের মধ্যে কিন্তু জেনারেলি অনেক আপনার এগ্রিকালচার প্রোডাকশন প্লাস সবগুলোই চলে আসে তো এগুলোর মধ্যে বিভিন্ন রকমের উপকারী জিনিস আছে প্রয়োজনীয় জিনিস আছে মানুষ কিন্তু আসলে একটি ভ্যারাইটি খাওয়া দাওয়া করা দরকার কার শরীরের ক্ষয় ক্ষয় পূরণের জন্য এনার্জির কমে যায় কাজ থেকে গেলে টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এগুলো পূরণ করার জন্য আল্লাহ তালা বিভিন্ন রকমের জিনিস রেখেছেন কাজে কিছু লোক আছে যারা একরকমের খানা খায় খালি এই তার অন্যটা পছন্দ করে না এটা কি ভালো জিনিস যত ভ্যারাইটি ইউ করবে তত ভালো এই দেশের বাচ্চাদের সারা বছর আপনি হুম কিন্তু এটা যে কত ক্ষতিকর জিনিস চিপস এন্ড চিপস আমাদের দোকানওয়ালার তো এখন আমার প্রতি রাগ করবে এগুলোর কোয়ালিটি আল্লাহ এগুলোর মান ভ্যারি ভ্যারি লো আমাদের বাচ্চাগুলোর এই লক্ষণ কি জানেন যে এগুলো যে রাইট পথে নাই রাস্তা দিয়ে হাঁটবে কয়েকটা গ্যাং খাবারের মধ্যে আসে হাতের মধ্যে দেখবেন চিপস চিপস কি যে চিপস অ্যান্ড তারপরে থাকব হাতের মধ্যে আসে ওই পেপসি জাতীয় কি বলে কোক এগুলো এইটা আরো মারাত্মক বিষ বলতে পারেন এগুলোর এত জঘন্য স্বাস্থ্য যারা স্বাস্থ্য সচেতন এইরকম সফট ড্রিঙ্ক তারা কখনো খায় না আপনি পড়েন কিছু প্রায় লেখালেখি এখন আসে একটু পড়ে দেখেন যে আল্লাহ রব্লা মিনের ন্যাচারগুলোকে আন্যাচারাল করে মানুষ খাদ্যের মধ্যে অখাদ্য ঢুকিয়েছে খাওয়ার ক্ষেত্রে সচেতন আল্লাহ এত কথা আলোচনা করেছেন এখানে আমাদের জন্য গাইডলাইন আছে কিনা বলেন খালি কিছু আখেরাতের কথা শুনলাম দুনিয়ার মধ্যে জীবনের জন্য আল্লাহ অনেক ধরুন গুরুত্বপূর্ণ কথা বলেছেন গাইডলাইন দিয়েছেন এবং আত্মব্য নবী ইমাম কাই থেকে ইমাম সৈতিক অনেক ইমামরা এগুলা কোরআন হাজির থেকে নিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন যে এগুলো কিন্তু কোরআন থেকে শিক্ষা নেওয়ার আছে স্বাস্থ্যবিধান অনেক জানা নেওয়ার আছে এগুলো আলোচনা করে আল্লাহ এখন বলেন এগুলোর মধ্যে এই যে এত রকমারি সৃষ্টি আমার এত উপকার ঢুকিয়ে রেখেছি প্যাকেট করে করে দিয়েছি এইগুলোর মধ্যে তোমরা যদি দেখো অনেক নিদর্শন রয়েছে আল্লাহ যে আছেন সৃষ্টিকর্তা অটোমেটিক্যালি সব জিনিস এত সুন্দর করে সাজানো যেখানে মিষ্টি লাগবে মিষ্টি দেওয়া আছে যেখানে ঝাল লাগবে সেখানে ঝাল দেওয়া আছে হ্যাঁ যেখানে টক লাগবে সেখানে টক দেওয়া আছে এই যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন এইগুলোর মধ্যে যারা চিন্তাশীল যারা একটু বিবেককে কাজে লাগায় চিন্তা করে খালি খায় না খালি খাচ্ছে গ্রাস করছে কিন্তু কে সৃষ্টি করলে এত মজা এত সুন্দর করেছেন এত মজা দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন নবী করিম সাল্ল আল সাল্লাম খুদাতে ক্ষুদায় অস্থির হয়ে গেছেন কয়েকজন সাহাবিকে নিয়ে বললেন দেখি চলো কোন বা এক বাড়িতে গেলেন ওনার তো খেজুর বাগান আছে দেখি বেসারা কিছু খাওয়াই কিনা আজকে গিয়ে সাহাবি একদম খুব মজাদার খেজুর সাহাবিরা নবী করিম সাল প্যাট ভরে খেলেন আর পানি খেলেন খাওয়ার পরে তিনি বললেন তখন সুরা হাকুম করে শোনালেন যে এই যে নিয়ামত আছে এই নিয়ামত খেলে আজকে কত ক্ষুদাত্ত হয়ে গিয়েছিল এ সম্পর্কে আল্লাহ তালার কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে এই নিয়ামত খেয়ে কি হক আদায় করেছি যদি এই খাবারটা না পেতাম আমরা আর তিন দিন উপাস থাকা লাগতো কেমন তো এই যে মানুষ একটু চিন্তা করবে এই চিন্তা করা দরকার খালি পশুর মত যদি চিন্তা না করে পশু চিন্তা করে নাকি খায় আর ঘুমায় আশা আল্লাহ কোন চিন্তা নাই পশুর দুশ্চিন্তা আছে নাকি তাও নাই আমাদের চিন্তাও আছে দুশ্চিন্তাও আছে আমাদেরকে আল্লাহ এগুলো দিয়ে এমন একটা করেছেন যেন আমরা আল্লাহ তালার সঙ্গে এগুলো দেখে দেখেছি আল্লাহকে চিনতে পারি ভালো করে আল্লাহর প্রতি আমাদের দিল থেকে শুকর বেরিয়ে আসে এবং আল্লাহর সঙ্গে সম্পর্কে মজবুত করি আল্লাহ আপনি এত নেয় আমাকে দিয়েছেন সুহান আল্লাহ তাই এইগুলো চিন্তা করে করে আল্লাহর দিকে আসি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন